الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيسا لمرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم خلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه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 قَالُوا نُخْرِبُ الرَّبَّ إِنَّهُمْ عَصَوْنِي وَاتَّبَعُوا مَن لَّمْ يَجِدُوهُ مَالَهُ وَلَدَهُ إِلَّا خَسَارًا وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَجِدُ لِظَالِمِينَ إِلَّا ضَلَالًا সুরানুফ একুশ থেকে চব্বিশ আহ যাবতীয় হামদোসানা যাবতীয় প্রশংসা ও আরাধনা আল্লাহ রব্লা আলমিনের জন্যে এবং যাবতীয় দৌরুসাল শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে এই জন্য যে আমরা কিছু ভাই নিখাত তভিদে বিশ্বাসী এবং এত্তেবায় রসুলের দৃঢ় কিছু মানুষ এখানে এই মসজিদে একত্রিত হওয়ার সৌভাগ্য ফন ও সত সী না ফিরক ফিরকনিল في হাকি আমরা সবাই জানি আদম এবং হাওয়া দুটি মানুষ পৃথিবীতে প্রথমে এসেছিলেন অতপর তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বৃদ্ধি হয় এটা আল্লাপাক নিজেই বলে দিছেন দুশো তেরো নম্বর মানব জাতি প্রথমে একটি দলভুক্ত ছিল অথপ তাদের মধ্যে বংশবৃদ্ধির সাথে সাথে আমরা নবীদের রসুলদের পাঠিয়ে থাকি একদল মানুষ নবীর রসুলদেরকে অস্বীকার করে হটকারিতা করে আরেক দল মানুষ তাদের আনুগত্য করে এইভাবেই পৃথিবী এগিয়ে চলেছে একসময় কে আমত হয়ে যাবে আদম আলি সাল্লা যুগের শেষের দিকে অন্য বন্দনায় নূহ আলি সাল্লামের যুগের মাঝামাঝি নাগাদ পৃথিবীতে প্রথম সির্কের উৎপত্তি হয় এই শির্ক ছিল মৃত পূজার শির্ক পৃথিবীর আদি শির্ক হচ্ছে মৃত ব্যক্তির পূজা পরবর্তীতে শয়তান তাদেরকে জানিয়ে দেয় মৃত ব্যক্তির স্মরণ করার চেয়েতে মৃত ব্যক্তির মূর্তি সামনে রেখে তার পূজা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের অন্তরটা বেশি তার দিকে ধাবিত হবে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে এইভাবে শয়তানের ধোকায় পড়ে পরবর্তীতে মূর্তি পূজার প্রচলন ঘটে প্রত্যেক নবী রসুল এসে এই মূর্তি পূজা এক কথায় অশিলা পূজা বা প্রতীকী পূজার বিরুদ্ধে মানব জাতিকে সাবধান করে গিয়েছেন নুহ আলী সাল্লা সাল্লাম তার সাড়ে নয়শো বছরের জিন্দগি কেটেছে এই শির্কের বিরুদ্ধে কিন্তু শির্ক শেষ হয়নি বরং আরো বেড়েছিল নেতাদের মাধ্যমে কারণ এই শির্ক থাকলে সমাজ নেতাদের অর্থ উপার্জনের একটা সুযোগ থাকে আর মানুষ দৃশ্যমান বস্তুর প্রতি যত দ্রুত ধাবিত হয় অদৃশ্য বস্তুর প্রতি তত দ্রুত ধাবিত হয় না সামনে দেখলে তার দিকে মানুষ দ্রুত আকৃষ্ট হয় এটাই স্বাভাবিক আর এ কারণে শয়তানি বসবসা, শয়তানি যুক্তি সামনে অদৃশ্য এ বিশ্বাস খুব বেশি আগাতে পারেনি অবশেষে আল্লাহ রসুল নূহ আলি ইসালাতাম তাকে রসুল বলছে এজন্য যে আদম ছিলেন নবী এবং বিশ্ব ইতিহাসের প্রথম রসুল ছিলেন নূহ আলি ইসালাতাম আর আমাদের নবী হচ্ছেন সর্বশেষ রসুল এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বারের মধ্যে তিনশো জন রসুল ছিলেন তার প্রথম ছিলেন নু আলাই সালসাল্লাম সব শেষ ছিলেন আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সকল রসুলই নবী ছিলেন কিন্তু সকল নবী রসুল ছিলেন না এই কথাটা মনে রাখবেন সবসময় সকল রসুল নবী ছিলেন কিন্তু সকল নবী রসুল ছিলেন না কারণ রসুল হতে গেলে তাকে বিশেষ কিছু দায়িত্ব নিয়ে আসতে হয় তার কাছে আল্লাহর কিতাব থাকে অথবা শহিফা থাকে কিতাবপ্রাপ্ত নবী অনেক ছিলেন আমরা তাদের সম্পর্কে জানি না যতটুক করোনায় পেয়েছি ততটুক জানি মূসা ইসা দাউদ মূসার পরে দাউদ তারপরে ঈশা সবশেষ আমাদের নবী এই চারজন শ্রেষ্ঠ রসুলের কাছে স্যারখানায় কিতাবের খবর আমরা রাখি আর বাদবাকির ইতিহাস যেহেতু আমাদের সামনে নাই কল্পনা করে কোন লাভ নেই রসুলদের দায়িত্ব অনেক বড়। নবীদের রসুলদের অধীনে অনেক নবী থাকতে পারেন কিন্তু আমাদের রসুল এমন রসুল ছিলেন যার পরে কোনো নবীও হয়নি রসুলও হয়নি একেবারে উনি শেষ সব শেষ লা নবীয়াবাদি লা রসুলা বাহাদি কিন্তু উনি বলার নেই লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী হবে সাবধান করে গেছেন সবাই অবশেষে নূ আল সাদুসালাম নিজের মুখে যেটা বন্ধনা করতেন সেটা এই আল্লাহ নিজে আমাদেরকে শুনিয়েছেন তাই জানছি নতে পারতাম না কোরআন যদি নাজিল্লা হতো আমরা কখনই পিছনে ইতিহাস জানতাম না আল্লাহ বলছেন কল নু হব্যম আসাওনিম্বার নুহ বলল তা প্রভুর কাছে হে আল্লাহ ইন্ন আসাউনি লোকেরা আমাকে আমার অবদ্ধতা করল করতেবাবু মাল্লা মেঝেদ হু মাল হো আবালাদ হু ই খাসার আর তারা অনুসরণ করলো এমন কিছু বস্তুর যার মাধ্যমে তাদের মালও বাড়ে না সন্তান হয় না তাদের মাল সন্তান শুধু খাসারা মানে অপচয়ের কাজে ক্ষতির কাজেই ব্যয় হয় অর্থাৎ তাদের সম্পদ ব্যয় হচ্ছে মূর্তি তৈরি করতে আর সেলিবিল নষ্ট হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পুজো করাতে সবই ধ্বংস পথে যাচ্ছে এরা কোনোদিন ভালো দিক আসলো না ও মাকারও মুখ বড় আর এই কাজ করতে গিয়ে তারা দারুণ চাতুরি এবং প্রচারণার আশ্রয় নিয়েছে মা করেন অনেক বড় কবির মানে তো বড় আর কোব্বার মানে অত্যন্ত বড় এত বড় বড় ধোকার আশ্রয় নিয়েছে আমার যুক্তি তোরা কোলাচ্ছে না মুসলমান ওহির বিধানে অনুসরণ করে এইটা আল্লাহর পাক হুকুম করেছেন তোমরা করো নিষেধ করেছেন তোমরা ছাড়ো কথা শেষ যখন যুক্তি দেওয়া শুরু হয়ে যায় যুক্তি দিয়ে যদি আপনি সবকিছু মান্য বা অমান্য করতে চান আপনারও যুক্তি শেষ হবে না আমারও যুক্তি শেষ হবে না যুক্তি দিতে আদরাই লিখে যাব সেজন্য উনি বলছেন এত বড় বড় ওরা মকরবাজি করছে প্রতারণা করছে তাদের বুঝাই পারা যায় না ও তারা কি কি যুক্তি দিচ্ছে একটা আলিহা দেখুন হে লোকেরা তোমরা তোমাদের এই সমস্ত উপাস্যগুলো পরিত্যাগ করো না এ ব্যাখ্যা দেবতার নাম বলা হয়েছে এখানে আরো নিঃসন্দেহ ছিল তা প্রথম বড় পূজা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ওয়াদাউক নাস এই পাঁচজন সৎকর্মশীল ব্যক্তির মৃত্যুর পরে তাদের অনুসারীরা এদের মূর্তি বানিয়ে শুরুতে মূর্তি বানায়নি শুরুতে কভারেজেই সব পূজা করত পরবর্তীতে শয়তানের আশপাশে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করলো আর আমার রসুল আসার পরে এত দিন পরে শেষ শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসলাম সেনাপতিদেরকে পাঠিয়ে এক একটা মূর্তি চূর্ণ করেছেন মক্কা বুঝবার পরে খালেদকে পাঠিয়ে আমার আশকে পাঠিয়ে অন্যান্য সেনাপতিদের পাঠিয়ে এসব মূর্তি চূর্ণ করেছেন খালেদ বলি যখন মূর্তি চূর্ণ করে আসেন ওজা মূর্তি এসে বলছে এই তুমি কিছু দেখলে সেখানে তো তুমি আবার যাও তুই মারনি তা আমি গুড়োকে দিয়ে আসলাম বলে মারনি মানে আবার যাও খালাদ তো রাগি মর বুঝতে পারছেন তো বিশ্বের সেরা সেনাপতি আবার চলে গেছে গেলে তখন সেই মূর্তির মাঝখানতে কোপ মারিয়ে একেবারে ওর যে গেছে হায় হায় বেরিয়েছে একটা কালো নগ্ন কৃষ্ণকায় উস্ক খুশ চুললে একটা নারী এইটা দেখার পরে ওই যে খাদেম যারা থাকে তারা বলছে হাই হায় সর্বনা সর্বনার খালেদ তুমি ফালা ফালা তোমাকে মেরিয়ে ফেলবে খালেদ বলছে তোরা কি এখন পর্যন্ত সে জাহিল আসিস নাকি এক কপ দিয়ে ওই মহিলাটাকে মাথা থেকে পা পনের দুইটু করে ফেলতেছি ওই দুই টু দুই কপ লাগে এক কপে তাতে ইসলাম কবল করে নিল বেশি গেল এইবার সম্পূর্ণ গুড়িয়ে নিশ্চিহ্ন করে দি চলে এলেন আসার পরে বলছে এ খালেদ কিছু দেখছিলে বলে হ্যাঁ একটা কালো কৃষ্ণকে মহিলা বেরিয়েছিল আমি তোকে কেটে করে দিয়েছি বলে হ্যাঁ এইবার তুমি উজ্জা মূর্তি ধ্বংস করলে এই মূর্তি আর কখনই আরবে পূজা পাবে না উবাই কাপ বলছেন লেকুল্লের সনামিনিয় প্রত্যেক মূর্তি পিছনে একটা করে মহিলা জিন থাকে সে অদৃশ্যে মানুষকে প্রলুব্ধ করে মূর্তি পূজা করার জন্য অতএব তোমরা সাবধানযোগ্য মূর্তি ধারাক যেও না এটা হলো পূর্ণ কথা বললাম আপনাদেরকে এই মূর্তি আমাদের শেষ্ঠ নবী আসার এক পর্যন্ত পৃথিবীতে পূজা পেয়ে গেছে গুড়গির ফেলে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে আর এখন নাই কিন্তু তাদের দর্শন আছে মুসলমান নামধারি টুবুদারিওয়ালারা এখন পর্যন্ত ওই দর্শনে অনুসরণ করে তারা মনে করে যে এই ওসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন এই অশিলা পূজার দর্শন এখনও যায় নেই আল্লাহ বাপদাদারা ওই দর্শনে অনুসারে ছিলেন তাদেরকে যখন বলা হলো কুল্লাহ আমরা তো ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যশীল করে দেবে আমাদের কথাগুলো আমরা বাক্তাপ করি বাড়াই মিথ্যা কথা বলি আশেপাশে কাজকাম করি আমরা অসৎ লোক এরা আসলে সৎ কর্মশীল এদের ওসিলা কিছু চাইলে আল্লাহ দেবে এই চিন্তা করি আমরা এদেরকে আমাদেরকে সাবধান করে গেলেন দেখো তোমাদের উপরে আল্লাহ আমার উন্মতের উপরে অবশ্যই এমন একটা দিন আসবে যেমন বনুশালের উন্মতের উপরে এসছিল তারা আসল দিন থেকে বিচ্যুত হয়ে বাহাত্তর দলের বিভক্ত হয়ে গেছিল আমার উম্মর দলে বিভক্ত হবে কুল্ল হোম ফিনার সব মিল্লাতান ইত একটি দল ব্যদিত সাহাবে তিনি বললেন মা নালাই হে ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে নীতি পদ্ধতির উপরে আছি তারাই মাত্র মুক্তি পাবে মুসাদুরকে হাকেমে একটু বাড়তে এসেছে আলিয়ম আজকের দিনে আমরা যে যে দিনের উপরে আছি একদিন ফজরে সালাদে পরে তিনি উম্মদকে মুসলিমদের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানেও ঠিক ঠিক একথারাই বলেছিলেন আয়ুষম্যান কুমবে আদি ভাসের কে থির যারা আমার পরে বেঁচে থাকবে তোমরা বহু মতভেদ তোমরা দেখতে পাবে বাঁচতে গেলে আলি কমবে শূন্যতে সুনতে খোলাফে রাশুদ্দিন আল মাহিন তখন তোমরা আমার শূন্যত আমার খোলাফে রাশুদ্দিন সুনতকে কঠিনভাবে আঁকড়ে ধরো এছাড়া বাঁচার কোনো উপায় নাই এই যে সাবধানতা তিনি বাণী উচ্চারণ করে গেলেন আমাদের উদ্দেশ্যে আমরা কি সেটা মেনেছি ভারাত্র ফেরকার খবর আমরা রাখি না ইতিমধ্যে আপনাদের সামনে দুইটা ফেরকার কথা বলেছি আজকে আরেকটা ফেরকা বলি বরং এটার উদ্ভব অনেক আগে তবে এখন যেহেতু ঘাঁড় পরে এসে গেছে আর সকালে হাঁটতে গিয়ে আমি ব্যানার দেখেছি সে উপলক্ষেই আজকের উপরে আজকে খদব হবে কারণ রাজশাহীর মধ্যে এটা ঢুকেছে বসে যেখানে হেদায়তের বাণী উচ্চকিত হয় সেখানেই শয়তান দ্রুত ঢোকার চেষ্টা করে এটা তো আপনারা বুঝতেই পারেন বিগত যুগে যে জাহিলিয়ারটা মুসলমানদের মধ্যে ঢোকে মূর্তি পূজা ছাড়াই সেটা হলো এই হুলুল এবং ইতিহাদের সির্ক যারা আমাদের থিসিস পড়েছেন তারা জানেন ওখানে আমরা সংক্ষেপ বলে দিয়েছি ব্যাখ্যা দিচ্ছে हुलुल और और इतिहा हुलुल अर्थ हल्ला बंदार देहर मध्य प्रवेश कर से देहटा मानुषे हक गरु छागलर हक पाथर हक गोक नदी हक जैक ना क्यों एक देहर मध्य आल्ला प्रवेश करें बोले हुलुल ये हुलुली मुजहबर मूल नेता मंसूर हल्लाज তিনি বলতেন আনাল হক আমি আল্লাহ এরপরে আসলো এটা হলো তিনশো নয় ওকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হলো কেউ বলেন সুলদণ্ডে দেওয়া হয়েছিল কেউ বলেন টুকরা টুকরি কাটা হয়েছিল ও কোনো মতে ও কুফুরি আকিদা ছাড়ায়নি এরপরে আসলো ইতিহাদের আকিদা ছয়শো আটত্রিশ এর নেতা ইম্ন আরবি নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন এসব কিন্তু শাম বা দামে এখন আমরা সিরিয়া বলছি এর কবর দমস্তে থিওরি দিলেন ইতিহাদ ইতিহাসটা কি আল্লাহ বান্দা আর পার্থক্য না হয় বান্দার মধ্যে আল্লাহর প্রকাশ আগে হল আল্লাহ বান্দার মধ্যে ঢোকেন তো আল্লাহ পৃথক হয়ে গেল না আর এখানে ঢোকাঢুকি নাই বান্দা নিজেই আল্লাহ যখন আম গাছ থেকে আম হয় তাই না ইটো আম গাছ ওটাও আম গাছ তো আম হচ্ছে না অতএব এটা একবার পুরো আমাদের আসি আমরা সবাই এক একটা আল্লাহ নাম বলছেন আপনিও একটু পরে যে গান গাইবেন যত করল্লাহ তত আল্লাহ বলবেন না সূর্য সুরে যখন গান গাওয়া শুরু হবে নাচতে নাচতে পাগল ফান্না ফিল্লা হয়ে যাবেন আপনি এই দুটো মৌলিক দর্শন করে ভিত্তি করে যুগে যুগে বহু দর্শন এসেছে যখন তাকে ডাকা হইত বাজুদ গোস্ত্বামীকে বাড়ি আসো নাকি তো জবাব দিতে কি জানেন ই ঘরের মধ্যে কেউ নেই আল্লা ছাড়া আপনি ডাকেন ডাক্তার সাহেব বাড়ি আছেন ডাক্তার সাহেব কি বলবে হ্যাঁ আসি এই তো বলবে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল হু আল্লাহ আল্লাহ কি বলবেন সে আসা দর্শনের ভিত্তি করে বাংলাদেশে আর দর্শন চালু হয়েছে লালন ফকরির দর্শন চীনের নাম শুনছেন না সুন্নি মুসলমানদের দেশে এই কাফের লালনের নামে ব্রিজের নাম হয় ব্রিজ কি মানুষের ঘাড়ের মধ্যে হয় নদীর উপরে হয় তো নাম হলে তো নদীর নামে তো হওয়া উচিত নাকি পদ্মার মধ্যে ব্রিজ হলে নাম হয়ে গেল লালনের এটা কোন দেশে বাস করি আমরা মানুষের ঘাড়ের মধ্যে ব্রিজ হয় নিতে ধর এই ধরনের বাজে আঁকিদার লোকরা মুসলমান না লালন সম্পর্কে আমাদের ধারণা কম আজকে আমরা সবাই জানি এদের হেড অফিস কুষ্টিয়া তাই না এখন ভুলে যান্তম বার্ষিক হচ্ছে আজব কাহ যাবেন সবাই তাই তো দশন হচ্ছে বান্দাও সত্য আল্লাহও সত্য আমি জানি না কে কি আসলে বান্দা বলো আমি বান্দা এটাও সত্য সত্যি বলো আমি রব এটাও সত্য ইয়া রব্যালয় মোকাল্লা কিসের আইন কারণ কিসের বিধানা বলি যা খুশি তাই কর তারা বলছেন ইন্নাল্লা দিন আবাদুল ইজিলা মা আবাদু আবাদুল আল্লাহ এটা হলো ইনু আরবির কল যারা মুসার আমলে গোবৎস পূজা করেছিল তারা আসলে গোবৎস পূজা করেনি ওরা আল্লাহর পূজা করেছিল বড় নো পূজার উৎস হল ভারতেই ভারতের স্বামীরই এই প্রথম মুসালে আলহ সাদামের হয়ে যায় ফলে যখন ফেরাউনের সাগরডুবির পরে মুসা যখন বড় ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হচ্ছেন হয়েছেন তখন জিব্রিল তার ঘোড়া চড়ে মুসার কাছে এসেছিলেন ঘোড়ার পায়ের তলার মাটি সবসময় সে যখনই ঘোড়ার পা যেখানে মাটি পড়েছে সেই মাটিটা সতেজ দেখতে অত্যন্ত চানাক এই ভক্ত সামেরি ওই মাটি এক মুঠে পকেটে ভরে রাখছে তারপরে ব্যাক করে দেবো আর সেই সোনাদানা ব্যবহার করা ঠিক হবে না যেহেতু অন্যের জিনিস তো সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে গর্তের মধ্যে চাপা দেওয়ার জন্য হারুন বলেছিলেন এখন এই চালাক স্বামীরে বলছে এ নবী হারুন মুষা তো চলে গেলেন তোরে তো আন্তেস দিন ছিলেন না মূষার অবর্তমানে কিভাবে পদভ্রষ্ট হয়েছে তার মত একটা নমুনা খল এটা তিনি কিন্তু আর একজন নবী হারুনকে রেখে গেলেন তার বড়ো ভাইকে যে আপনাদেরকে গাইড করবেন যেন পদভ্রষ্ট না হয় কেউ ঠেকাতে পারেনি ওই একটা দুষ্টু সামরীর কারণে এসে বলছে হে নবী আপনি দোয়া করুন আল্লাহ জন্য আমার মনোবাঞ্ছা পূর্ণ করেন যদি করেন তাহলে আমি আমার হাতে যে গহনা পত্রগুলো আসে হাতের মধ্যে এগুলো ওই ওই সঙ্গে আগুনে পোড়াই দেবো তুমি সরল মনে বলছে হ্যাঁ যাও আল্লাহ তোমার মনোভাঞ্চা পূর্ণ করেন যেমনি দোয়াটা করলো আর এমনি হাতের মধ্যে মাটি ছিল আসলে তো গহনা পত্র কিছু ছিল না মাটিকে ওই ভাটিকে দেখা যায়নি তোমার ওই মাটিগুলো ছুডি মেরে দিয়েছে গহনার উপরে দিলে ওই গহনাগুলো পুড়িয়ে সঙ্গে সঙ্গে একটা বাঁশুরের রূপ ধারণ করেছে আর হাম্বা হাম্বা শুরু করে দিয়েছে তখন এই বলছে দেখলে আল্লা আল্লাহ করে তোমাদের রব বা শুরু হয়ে গেল গোবৎস পূজা হারুনি এতই বুঝাইলেন কে কার কথা শুনে চোখের সময় দেখতে পাচ্ছি এই সোনাগুলো সব পুড়িয়ে একটা বাসুর হয়ে গেলো হাম্বাহ করতে পারে তাহলে এই স্বামী তো মুসা চাই যে বড় কেরামতিহাল তারপর মুসা ফের করলে তো জানেনি স্বামীর গিয়ে দিল্লি শেষ করে আল্লাহর কাছে থেকে হুম আল্লাহ কি করবো আল্লাহ সব মেরি ফেললাম সাত আঙ্গুলিয়া রেখ না সুরা বাকারা সন্ন্যাদ পড়ে দেখলেন মুসা বলে দিলেন তোমরা যে অন্যায় করেছ তোমাদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যেকে প্রত্যেককে মারো তাই একে অপরকে হত্যা করা শুরু করল। হত্যার দৃশ্য থেকে মুসার অন্তর কেন্দ্রে উঠলো আল্লাহ আর কত মারব তুমি রহম করো আর মারা বন্ধ করে দাও আল্লাহ বলে ঠিক আছে এখন বন্ধ করো যাই হোক ইতিহাস আজ এই স্বামীর বাড়ি ভারতে সেই কাজ এখনো ভারতে চলে গোবৎস পূজা বৎস পূজা করে না আর আসলে বড় গাভী বোঝাই করে ও মরা পর্যন্ত বোঝাই করে গরু করা পূজা যতবার করুক ওদের কি বলবো তাই দুঃখ করে বলেছেন ভারতের একজন নেতা ভারতে একজন মুসলমানের চাইতে গরুর জীবন নিরাপদ কথা ঠিক একটা বলেমানের চাইতে গরুর জীবন নিরাপদ একটা মুসলমানকে পিটি মেরে ফেল দিল সেটা গুজবে সে কিন্তু গরু যাবে করেনি বাড়িতে খাসির ঘোষ পাওয়া গেজ পরে তাতে তাকে পিটি মেরিয়ে ফেল দিল আর মুসলমানদের ভয় আর চলতে পারছে না ভারতে মুখে বলে গণতন্ত্রের দেশ ধর্ম নিরপেক্ষতার দেশ পাক্কা হিন্দুস্থান ওটা তা এখন হয়েছে কি বলবে বিজেপির স্থান কংগ্রেসের তো হিন্দু তারা কিন্তু এর বিরুদ্ধে করছে তাদের নেতায় শশী থারুরই বলে দিয়েছে জাতীয় সংসদে যে এদেশে একজন মুসলমানের চাইতে গরু জীবন নিরাপদ আর কি বলে বলো কি বলা যায় যাই হোক এই গরুর মূল কিন্তু স্বামীর ছিলেন অত্যন্ত বড় দিনদার পরাজগার মানুষ ইতিহাস এসে গেল বলে কিন্তু একটু টাচ দিয়ে দিলাম আজও এই ধরনের বাজে চিন্তাধারা মানুষের মধ্যে ঢুকে পড়েছে আসুন আমরা লালনের মজহব নিয়ে কিছু কথা বলি লালনের জন্ম বললো সতেরোশো সালে মৃত্যু হল আঠারোশো সালে বেশ দিন না তো এটা দুই হাজার কত পনেরো হিসাব করে নেন এক দেড়শো বছর আগের মানুষ এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে এরা হলো ইসলামের দুশ্মন কুষ্টিয়া শেউরিয়া হলো এদের মার্কাজ এখানেই আছে লালনের কবর বাউল গবেষক অন্যদের কথা বলা ঠিক হবে না बाउल गवेषक ए लालन एकडेम प्रतिष्ठा परिचालक डर अनोर करीम ए विषय तरंगलेश संगीत बोल से हम बड़ दलिल होचित तीन लिखान फिलस्तने बाल नामक प्रजन देवतार एरा अनुसार नहर बैते वक््य आसेना বাল বাক্য দেখছো না তোমরা সবাই মুগস্ত এটা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ রসুল তারা বাল খুঁজি পচার দিন এই বাল আর বাক্য দুই দেবতা এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল এটা কিন্তু আমার কথা না একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি এটা তারই বক্তব্য ডক্টর আনোয়ারুল করিম তার লিখিত বই বই নাম বললাম সেখানে তিনি বলছেন আমি সংখ্যা করি বলি ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত এদের উপরি ভাগে সুফি বাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তী ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন করে একটা পথ তৈরি করে নিয়েছে এজন্য তারা বলে কালী কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খুদা বলরে বল বাউল তত্ত্ব টিপ্পন্ন চুয়ান্ন পৃষ্ঠা আমরা বলি দোষ হবে তাদের মূল ব্যক্তির বক্তব্য গুলো বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না তাই তাকে চেতন গুরু বলা হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মিলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই বইয়ের পনেরো ১৬ পৃষ্ঠা বাজার কিনতে বজায় পড়ে দেখবেন নারী ছাড়া এদের সাধনাই হয় না এরপরে আরো ন্যাকার জন্য বলতো ঘৃণা হয় পুরুষের শুক্র নারীর রজ মল ও মূত্র এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে ডাক্তার লাগে না এগুলো এই চারটা জিনিস একত্রে মিলিয়ে তার নাম রয়েছে প্রেম ভাজা এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে তার নামটা হচ্ছে সাধু সঙ্গ আসলে সাধু সঙ্ঘ নয় হল নারী সঙ্ঘ সারাদিন গান বাজনা হই হৈ করে রেথলি আলো নিভে যায় তারপর কী করে বুঝ নিতে হবে উনিশশো সালে সালের মার্চ মাসে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেল করেন এতে নাকশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করা সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি পারবেন। আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলিম না হিন্দু আমাদের নবী শাহজি লালন শাহ শুনছেন তা নাকি তার তার গান আমাদের ধর্মীয় শ্লোক এই যে অচিন পাখির গান গায় না ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো এটা তাদের ধর্মীয় শলোক হচ্ছে লালনের গান সাইজির মাজার আমাদের তীর্থভূমি এবার কি হবে সাইজির মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রসুল আমরা আলাদা একটা জাতি আমাদের কলেমা আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ লালন চন্দ্র চক্রবর্তী লেখা এই বইটা ব্রাত্ত লোকায়ত নাম লালন দ্বিতীয় সংস্কার উনিশশো সাল পৃষ্ঠা চার থেকে পঁচানব্বই এটা কি হিন্দু লেখা বই সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনিয়ে দিলাম কেন আমরা কখনো লালনের মাজার যাইনি তো বই পড়ার সাথে বুদ্ধি কি আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোকা দেওয়ার জন্য আর মুসলমান থেকে কখনই মুসলমান বলে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা নামে ডাকে আর মুসলমানকে এরা জবন বলে ডাকে কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে যেন আমাদের ধর্ম নিরপেক্ষ আমাদের হ্যাঁ প্রফেসর সাহেবদের ওই মুগস্ত কবিতাটা সেটা ওনার প্রায় বলে কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে যেমন তাদের কবিতা দুটো লাইন খালি বলে দিই খোদা নেই কো কোনোখানে জনম ভরে দেখলাম ঘুরে পাইনি কিছু মানুষ বিনি মানুষ রূপে আল্লাহর বরান আসলে তা কে জানে অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে আল্লাহ বলে কিছু নাই যে আল্লা কথাটা বলা হচ্ছে ক্ষুদাটুতে এগুলি সবেদের আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদবু কোনো মুসলমান ছিল না এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নেয় এ সম্পর্কে না জানার কারণে অজ্ঞতার কারণে মুসলিম উম্মা বিভ্রান্ত হচ্ছে আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা তাই করি যাচ্ছি এর বেশি কিছু নয় আল্লাপাক যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন যাকে আল্লাহ অতভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির পাংশাতে এরা সাধুসঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে প্রশাসন অনুমতি দিয়েছিল যখন রাতের বেলা এই সমস্ত আলতুফালতু শুরু করে দিয়েছে তখন স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটিয়ে সেখান্ত বের করে দেয় প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেপ্তার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয় কথা বুঝছেন এখানেই তারা থেমে থাকেনি ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয় ভাস্টর্য যখন যাচ্ছে সরকারের পক্ষ থেকে তখন স্থানীয় আলম উল্লামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয় আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে এত একটা মহামানুষ তার নাম কিছু না করলে কি হয় যাকে বিদেশী লোকেরা ঢাকায় এয়ারপোর্ট নেমেই আগে লালনের চেহারা দেখি বোঝে এদেশের মানুষ কতই না ভালো কতই না সুন্দর তার লালনের ভক্ত কিছু সংখ্যা সেকুলার নামধারী উদার নামধারী মুক্তমোনা নামধারী মুসলিম আরবি নামের নামাঙ্কিত কিছু সংখ্যক কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাপ মারি থেকে প্রশাসনকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে অথচ মুসলিম উম্মদ ট্যাক্সের পয়সায় দেশ চলে প্রশাসন চলে আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফরি কাজ আমরা উম্মদকে সাবধান করছি এদের লিখিত বই পড়ে আর অচিন পাখির গান গিয়ে যেন আপনারা হারিয়ে যাবেন না আমরা অচিন পাখির এবাদত করি না আমরা পরিচিত আল্লাহর ইবাদত করি আল্লাহ আসেন বলেও দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহকে ডাকলে আল্লাহ কথা শোনেন আমরা চোখে দেখতে পাই নবী রসুলদের হাতে এর বহু প্রমাণ আমরা দেখেছি এজগো আমরা দেখতে পাই বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকি যদি আল্লাহ অচিন হইতেন আমরা আল্লাহকে ডাকতাম না আল্লাহ যদি কোনো ক্ষমতায় না থাকতো আমরা আল্লাহকে ডাকতাম না আমরা দেখতে পাচ্ছি আমি একটা বড়ো ডাক্তার হওয়া সত্ত্বেও আমার অজান্তেই আল্লাহ আমার রুহ কবচ করে দিচ্ছেন এটা ওষুধ খাওয়ার সময় দিচ্ছেন না আমি একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার রুহ বন্ধ হয়ে যাচ্ছে কারোরই কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকিয়ে রাখার অথচ স্টিফেন হকেংস এজুকে আইনস্টাইন বলে খ্যাত পড়ে যে বাষট্টি না তেষট্টি সাল থেকে একুশ বছর বয়স থেকে এখন চুয়াত্তর বছর তার বয়স এতই ডাক্তার কবিরাজ পাশে লেগে আছে ও স্বাস্থ্য আর ভালো হয় না ও মরেও না আর বলে আল্লাহ বলে কিছু নাই পরকাল বলেও কিছু নাই এত মহা জ্ঞানী কিন্তু আল্লাহকে চেনেনি। নি অতএব আল্লাহর হাতেই সব সবকিছু ইন্দল্লা আল্লাহ আলা কুল্লে সাইন কাদীর আল্লাহ সকল ব্যাপারে ক্ষমতাশালী এই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর এ বাজাত করি এই বিশ্বাসের বিরোধী যা খুশি হবে সবকুছি এক কথায় কুফুরি আল্লাহ নির্দেশ ওলা উম্মান আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটি দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর এ বাজাত করো তাগুত থেকে দূরে থাকো আর যে ভবিষ্যৎবাণী আল্লাহ হবে তারা মুসলমান থাকবে না না। বাহাত্তর ফের কা নামি হবে যদি এরা মুসলিম বিলে দাবি করত সেটা অবশ্যই পদভ্রস্ট বাহাত্তর মধ্যে একটা হইত তাই না কিন্তু তারা মুসলমানের দাবি করেনি আপনি কেন জোর মুসলমান মানাচ্ছেন তাদেরকে নিজেরাই দাবি করছে না আপনি বলছেন ওরও মুসলমান বললে হবে এই সমস্ত উদ্ভট এক একটা মতবাদ এসে মানুষকে বিভ্রান্ত করে বিভাগীয় শহর হিসেবে এখানে আসছে শিক্ষিত লোকদের মাধ্যমে যারা এইসব বিষয়ে কিছুই খবর রাখেনা কিছু ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে। তাদের ঘাড়েছড়ি যারা ঢোকে কোনো মূর্খ লোকের মধ্যে ঢোকে না মনে রাখবেন সবসময় আর কিছু মূর্খ মৌলভী আছে তাদের মাথায় ঢুকিয়ে কাজ করে যুগ যুগে দিনদার মানুষের মাধ্যমে দিনকে ধ্বংস করা হয়েছে যুগ যুগে উচ্চশিক্ষিত এবং উচ্চ পদস্থ উচ্চ মর্যাদাসম্পন্ন মানুষকে দিয়েই দিনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে শয়তান এটা করে গেছে এরা শয়তানের প্রতিমূর্তি অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে অমৃতসরাসেল খানাস আল্লাধুর জিন্নতে অন্নাস নাচ ফলাক বারবার পড়বেন অর্থ বুঝিয়ে পড়বেন আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচাও যে শয়তান আমাদের অন্তরে ঢুকে ধোকা দেয় জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে সে মানুষ কি সাধারণ কামলা খাটা মানুষ নাকি তার কাছ থেকে শুনবে রিক্সাল মানুষের কথা শুনবে আমাদের মতো উচ্চশিক্ষিত মানুষের মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে অতএব ভাইরা সাবধান আল্লাহ আমাদেরকে যাবতীয় পদ ভ্রষ্ট থেকে রেহাই করুন পবিত্র কোরআন ও সৈহাদিসের সঠিক পথে চলার জন্য আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করে আমিনকুল কৌলি হাজা আস্তফুল আলী আলহামুম আল সাহল মুসলমিন